বাংলা মানবতা সমাধান পৃষ্টি সারা বিশ্বের দর্শক ও শ্রোতা মন্ডলী সুপ্রিয় ভাই বোনেরা আমরা পৃষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে আমাদের এই গুরুত্বপূর্ণ গ্রুপ ডিসকাশন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হালাল উপার্জন হালাল রুজি এই ব্যাপারে শরীয়তের কে দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমরা সমাজে কোন পরিস্থিতিতে রয়েছে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে শেখ আমি আমার আরো ডান দিকে রয়েছে শেখ মুজাফর একজন এবং তারপরে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল আর পরিচালনায় আমি যথার্থ রয়েছি ডক্টর মুসলুদ্দিন আল্লাহ আল্লাহ বলেছেন একশ আটষট্টি অর্থাৎ হে মানুষেরা তোমরা এই মাটিতে যা হালাল আছে অর্থাৎ এই পৃথিবীতে যা হালাল আছে যা পবিত্র আছে তা খাও ওলা তত্তবে শেতন শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুকরণ অনুসরণ করো না শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন অন্য আয় এসেছে তোমরা ওই সকল রেজেক খাও যেগুলা আমি তোমাদেরকে যে রেজেক দিয়েছি তার থেকে যে হালাল এবং পবিত্র তাই তোমরা খাও ভক্ষণ করো সুরা আলমায়দার অষ্টাশি নম্বর আয়ার এখানে তাহলে বোঝা যাচ্ছে খাদ্যের মধ্যে কিছু হালাল আছে কিছু হারাম আছে কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে আর হালাল খাওয়ার জন্য হালাল রুজি সংগ্রহের প্রয়োজন আছে হারাম বর্জনের প্রয়োজন সে ব্যাপারে ইনশা আল্লাহ আমরা সবিস্তার আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আমি शेख हाल शब्दा हाल लाल हाल ल अक्षर थार अर्थ अनेक समय हाललाल हवा অনেক সময় হয় অবতরণ হওয়া অনেক সময় হয় কোনো জিনিসকে স্পষ্ট করে খোলা শরীয়তের পরিভাষায় মানুষ যা খায় এবং যা ব্যবহার করে তা রুজি হিসাবে যেগুলো মানুষ সাধারণত খেয়ে থাকে এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমি যেগুলো তোমাদের রুজি হিসাবে দিয়েছি সেগুলো ভক্ষণ করো সেগুলো খাও हाल हा, तब्सर क्रिया मूल से उदगत निर्गत यूसुफ आब्दुल मजिद सहेबर हालाल विपरीत की এবং হালালের সাথে আচরণ হবে হারাম থেকে তোমরা বিরত থাকো এবং হালাল সেটা তোমরা বক্ষণ করো হালাল আমরা দুভাবে আমরা ধরতে পারি একটা হালাল বস্তু যেটা আল্লাপাক হালাল করেছেন যবে জানুয়ারের ভিতরে গরু উল বকরি ভেড়া এগুলো আল্লাপ আক হালাল করেছেন এবং করেছেন। একটা হচ্ছে বস্তু হালাল হারাম আরেকটা হচ্ছে বস্তু হালাল কিন্তু সেটাও হারাম হয়ে যায় যদি আমরা উপার্জন যদি হারাম হয় অর্থাৎ আপনি বলতে হালালের বিপরীত হলো হারাম একটা হলো বৈধ আরেকটা হলো অবৈধ সেটা দুই প্রকার সেটা খাদ্যের মধ্যে হতে পারে বস্তুর মধ্যে হতে পারে পোশাকের মধ্যে আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশা এতে আপনাদের যথেষ্ট উপকার হবে জীবনে আপনাদের জন্য দুনিয়ার জন্য কল্যাণ হবে আক্রান্তের জন্য কল্যাণ হবে হালাল কি করতে পারে এই জিনিসটা হালাল এই জিনিসটা হারাম এটা কি কি আইনটা কি করবে আল্লাহ রেটা পবিত্র সেটাকে হালাল করা হয়েছে আর যেটা অপবিত্র সেটাকে তাদের জন্য হারাম করা হয়েছে এখানে একটা হুকুম বর্তায় যে যেটাই পবিত্র সেটাই হালাল এখানে একটা কথা আলোচনায় আসলো হালালান তৈবা হালাল খেতে হবে তৈ্যবটা খেতে হবে একটা জিনিস হালাল কিন্তু আবার তৈ্যব না এজন্য আল্লাহ রাব্বুল আলমিন হালাল করেছেন কোন বিষয়টাকে তৈবান যেটা পবিত্র সেটাই হালাল আবার অপবিত্র বস্তু যেটা হবে সেটা হারাম আল্লা পেয়েছেন এই ব্যাপারে একটু যদি অংশগ্রহণ করতেন হাদিস रसूलम आयात की पढ़ल इत आहबार्ला तरह आहबरजाजक रोहबानी के तरा रबर आसने बसिए तो से आदिब ने हाथेमराजी बल्स ना अबू दुहम तबादत करीना तक रसल सलमलें रसुल हालत वस्तु के जे हराम हराम पकते आलिम आल्ला जाते आल्ला पक तसुल आसूल হারাম ঘোষণা দিবেন তাহলে তাইবাত মানে পবিত্র জিনিসগুলিকে হালাল ঘোষণা করা হয়েছে তিনি হালাল ঘোষণা করবেন এবং অপবিত্র খাবায় নোংরা জিনিস সেই জিনিসগুলিকে হারাম ঘোষণা করবেন তো ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসুল সাল্লাই হারাম হতে পারে আমি একটু একটু আলোচনা করার তর্জমা করার জন্য আলাই বলেন যে হালাল হারামের বিষয়টি আল্লাহ আল্লাহতালা যেমন করণ মাজিদের ঘোষণা দিয়েছেন আমি ওই ঠিক অনুরূপই হালাল হারামের বিষয়টি বলেছি এমন কি তার চেয়ে কিছু বেশি বলেছি আল্লাহ আল্লাহতালা করণ মাসিদে যা হালাল হারাম ঘোষণা করেছেন আমি তার চেয়ে অনেক বেশি ঘোষণা করেছি তনমধ্যে একটি তিনি বললেন যেমন করণ মজিদে গাধার কথা তেমন কিছু বলা হয়নি পালিত গাধা কয়েকটি তিনি উল্লেখ করেছেন তার মধ্যে এটা উল্লেখ করেছেন যে আমি পালিত গাধাকে যেগুলো বন্য গাধা সেগুলো মানুষ যেগুলো লালন পালন করে বাড়িতে সেগুলো হারাম হারাম কথা তিনি উল্লেখ করেছেন ওখানে মানে যে গাধা মানুষ বাড়িতে পালে পালে সেটা হারাম করেছে কিন্তু আপনার প্রশ্নটা পাবোটাকে আমরা মনে করবো কোরানে যেটাকে হারাম পাবো সেটাকে আমরা হারাম বলে ঘোষণা দিবো কারণ কোরআন আমাদের জন্য যথেষ্ট বর্তমানে জিনিস দেওয়া হয়েছে সেটা হাদিস আমরা একটি প্রাণবন্ত আলোচনায় ছিলাম আপনাদের সাথে সেটি হলো হালাল রুজি তার সাথে যোগ হয়ে গেছে হালাল এবং হারান ছোট্ট একটি বিরতির পরে আপনাদের কাছে আবার আমাদের আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मीसा जान कत कार्यक्रम मोमिन बंदा निजेटी का इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 अनिवार्य शेखन तुन् आलो के जीवन गड़ारेल्स निर्वाचित किताब বুলুবুল মারাম মিন আদিল্লাহ কাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃষ্টি বাংলায় যেকোন আমি শুধু কোরআনই মানি হাদিস মানবো না বা আল্লা নবী কি বলছে সেদিকে যাব না দুইটি দিক থেকে একটু এটা কতটা বৈধ আর কতটা সম্ভবপর কোরআন আল্লাহ করেছে। এবং এই কোরআনের অনেক জায়গায় কোরআন সংক্ষিপ্ত তার বিস্তারিত আলোচনা বিবরণ এসেছে হাদিসের মধ্যে এবং আল্লাহ কোরআনে সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যা রসুল তোমাদেরকে যা নির্দেশ দেন সেটা তোমরা বাস্তবায়ন করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা শুধুমাত্র এর উপরে আমল করা সম্ভব নয় জানতে চাবো যে এমন কিছু ব্যাপার আছে যা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি নেই বিষয় রয়েছে যেগুলো স্পষ্ট বুঝতে পারে কিন্তু এমন কিছু বিষয় হারাম ঘোষণা করেছেন যা পবিত্র কোরআনের মধ্যে নেই যেটা একটা উদাহরণ আসছে যে গৃহপালিত গাধা যে হারাম এটা রসদালাম হারাম করেছেন কিন্তু কোরআনের হুকুম सलर पक्ष जमन अल्लाह ताल के सलादाय ता सलास्तव रूप कीस्तारित आल्लाजिदे विवरण दें তার বিস্তারিত বিবরণ আমাদের জানতে হবে যেমন আল্লাহ রসুলের পক্ষ থেকেই জানতে হবে যে একটা চোরের হাত কাটলে কি পর্যন্ত কতদূর পর্যন্ত কাটতে হবে সংক্ষিপ্ত কোরানে যে এই কাজ করলে যে অভিশাপ হবে এরকম বিষয় তো কোরআন মাজিদে পাওয়া যাচ্ছে না তখন তিনি বললেন যে আল্লাহ তাল্লাহ বলেছেন যে তারা যা হালাল করে তা হালাল যা হারাম করে তা হারাম হিসাবে মানে এই রব হিসাবে মেনে নেওয়া তাদের ধর্মযাজকদেরকে কোন সরকার যদি কোনো কিছু হালাল করে বা হারাম করে অথচ কোরআন হাসির বিরুদ্ধে সেটা কতটা হালাল হবে তারা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যারা সুদের সাথে জড়িত তাকে যদি জিজ্ঞেস করা যায় যে হালাল তো তারা কিন্তু বলবে যে না এটা হারাম এবং অনুরূপভাবে ভাবে হারাম অনেক দেশে দেখা যায় যে মদ চালু আছে তারা তারা ভক্ষণ করে আইন পাস যদি করা হয় পার্লামেন্টে আইন করে কণ্ঠে তারপরে জয়যুক্ত করেছেন। কোন দেশের পার্লামেন্ট কেন সারা পৃথিবীর পার্লামেন্ট মিলেও যদি বলে যে এটা হালাল যেটা আল্লাহ যেটাকে হারাম করেছেন তাদের আইনের মাধ্যমে হয়ে যেতে পারে মুসলিম হিসাবে মুসলিম মুসলিম সেটা পার্লামেন্ট যদি এরকম করে তাহলে সেই পার্লামেন্ট আল্লাহ আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে যদি হালাল করতে যে এরকম আইন করে তাহলে তাদেরও তো ইমান থাকবে না শেখ আমাদের অবশ্য একটা প্রসঙ্গ তুলেছেন যে তারা বিশ্বাস করেন এটা হালাল কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন কারণে তারা সেগুলা আল্লাহ একটা কথা তিনবার তিন ভাবে বলেছেন একবার বলেছেন উল্লা কাহমুল কেরুন একবার বলেছেন উল্লা কাহমুল জলেমুন আর একবার বলেছেন উলায় কাহমুল जदि मानुष रचित विधान के वस्तवायन चलो ते का से व्यक्ति शरीर तरह जो फैसला दिए बरत से सूझोग मान ना বা মানার চেষ্টা করে না তখন সে হচ্ছে আর যখন সে অলসতা করে এটাকে তেমন দেয় না এর বিষয়ে সে ইচ্ছা করলে এখানে জজ হিসাবে চাকরি নাও করতে পারে কিন্তু তবু সে করছে জানছে ফয়সালা দিচ্ছে এটা আল্লাহর ফয়সালা নয় সে জানে কিন্তু আল্লাহর ফয়সালো নয় কিন্তু এখন সরকার করেছে আমি विश्वास भाव दिन विधानखान कर विश्वास सटीक सूद निंदेह हराम ठीक है दिखे से दुरबल एक क्षेत्र तक काफे हुकुम लगाते परिना शासक पर्या गर्ये से জানতে চাবো যে অন্যান্য ধর্মের কিছু কিছু দেখা যায় যে তারা নিজেরা যেটা আয়ের তালাওয়াত করেছেন শেখ লামাদানি অন্যান্য ধর্ম আমরা দিতে উপরাইল যে ইসরাইল বলতে ইয়াকুবামকে বোঝানো হয় ইয়াকুব আল্লাহাম তিনি নিজের উপরে আল্লাহ এবং এটাকে তারা হারাম করেছে কিন্তু মূলত সেটা আল্লাহর পক্ষ থেকে হারাম হালাল হারামের ব্যাপারে যেহেতু তাওরাতের কোনো স্পষ্ট কোনটা হালাল আর কোনটা হারাম আলোচনা করছিলাম আমাদের এই বিষয়ের উপর আরো বক্তব্য রয়েছে সামনে ইনশাআল্লাহ আমাদের দেশ পর্য আলিম আমরা সে বিষয়ে আলোচনা করবেন সেটা আপনারা দেখবেন এই আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের على শেষ করছি واخره دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য আন্তরিক বার্তা ইসলামিক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 Peace TV, Bunga. Manobot and